পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে ভিসটিভি বাংলায়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 বাংলার আল কোরআন জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি কোরআনিক চিরস্থায়ী বিধান নিয়ে আসছি যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিধান জীবনে চলার পথে এই আয়াতটি যদি আমাদের স্মরণে থাকে তাহলে আমরা অনেক অনেক উপকৃত হব এবং এই বিধানের আলোকে আমরা বুঝতে পারব, আমাদের জীবনে কেন এই সমস্যা হলো কেন এই সংকট তৈরি হলো আমরা বুঝতে পারব। প্রিয় ভাই বোনেরা সে আয়াতটি হলো কোরআনে করিমের বিয়াল্লিশ নম্বর সোরা সৌর আর তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন জীবনে তৈরি হোক না কেন তোমাদের দেহের কোন মুসিবত হোক মনের কোনো টেনশন হোক পরিবারের কোনো বিপদ হোক তোমাদের সামাজিক জীবনের হোক রাষ্ট্রীয় জীবনের হোক বৈষিক হোক অর্থনৈতিক হোক যে কোনো বিপদ হোক না কেন সেটা পাবে মা তোমাদের হাতের তোমাদের কর্মফল সেটা এটাই মনে করবা তবে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেন পাপের কারণে অনেক বিপদ আসার কথা ছিল আরও কিন্তু সেগুলো আল্লাহ তারা দয়া করে ক্ষমা করে দেন এজন্য বিপদ আসে না কিন্তু যেটুকু আসে যেটুকু শঙ্কর জীবনে তৈরি হয় এইটুকু মনে করবে কোনো না কোনো পাপের কারণে হয়েছে কথা দোষ না করলে তোমার জীবনে এই বিপদ ঢুকতেই পারতো না বিপদের পথ রুদ্ধ তোমার জন্য মানুষের কর্মফলের কারণে বিপদ আসে না হলে বিপদ আসতো না একেবারে এই গাছের কাছে ধারেও যেও না যদি যাও জালিম হয়ে যাবে এই নিষিদ্ধ গাছের ফল খেও না খেলে সর্বনাশ হয়ে যাবে আদম ভুলে গেলেন শৈতানের প্ররোচনায় তারা ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন সেই ভুলের খেসারত দিয়ে তারাও পড়লাম। তাহলে মানুষের প্রথম বিপর্যয় যেদিন শুরু হয়েছে সেদিন তো একটা ভুলের কারণে এই বিপর্যয়টা শুরু হয়েছিল কত সত্য কথা কোরআনের কত চিরন্তন সত্য বাণী যে যত বিপদ পৃথিবীতে আসে আমাদের উপরে আমাদের হাতের উপার্জন আল্লাহর কোনো দোষ নেই অন্যের দোষ দিয়েও কোনো লাভ নেই শয়তানের দোষ দিয়েও কোনো লাভ নেই আদম আলাইসালাম এই বিষয়টি বুঝতেন বুঝতেন বলেই তিনি গাছের ফল তো খেয়েছেন শয়তানের প্রোচনায় কিন্তু শয়তানকে তিনি দোষারোপ করেননি তার স্ত্রী ও শয়তানকে দোষারোপ করেননি শয়তান তো তার কাজ করবেই সে তো শৈতান আমি কেন তার এই ধোকায় ধোকা খেলাম দোষ তো আমারই আমার তো সচেতন হওয়া ছিল আল্লাহ তো আমাকে সচেতন করেছিলেন আমি লোভ করতে গেলাম কেন দোষ সিদ্ধান্ত নিজের দোষ স্বীকার করা আমাদের উপর জলুম করেছি যদি আপনি ক্ষমা না করেন রহমত না দেন তাহলে আমরা একেবারে সর্বনাশ হয়ে যাব। সব কিছু হারিয়ে ফেলবো ধ্বংস হয়ে যাব জাহার নামে হয়ে যাব আল্লাহ তালা তাদের শিকার গ্রহণ করলেন তাদেরকে ক্ষমা করলেন কিন্তু দুনিয়াতে যে ফাটানোর কথা ছিল ভুল করলে সেই ফাটানো তো ঠিকই আল্লাহ রাবুল চতন জালাল পাঠিয়ে দিলেন অতএব যেই কোনো বিপদ আপনার জীবনে আমার জীবনে আসুক আমরা আমাদের জীবন পাতা যদি আমরা খুলে খুলে দেখি আমরা তখন বুঝতে পারবো যে আমি ওই দোষটা করেছিলাম এই জন্য এই শাসটি পেলাম প্রিয় ভাই বোনেরা এই যে একটি জীবন ঘনিষ্ঠ মূল নীতি কোরআন এক থি আপনাদের সামনে আজকে তুলে ধরা হলো ইনশাল্লাহ আমি কোরআনের বিভিন্ন আয়াত থেকে সহি থেকে এই থিওরিটি বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনের আরেকটি আয়তে রয়েছে ওহদের ময়দানে সত্তর জন সাহাবি শোক বলেছিলেন আমাদের এই হলো কেন হলো সেটা আল্লাহ যখন তোমাদের উপর কোনো বিপদ তো তোমরা কি আস্বাদন করিয়েছো নিজেদের উপর যখন একটা বিপদ আসলো আন্না হা যা তোমরা বললে থেকে বিপদ আসলো কেন আসলো বলে দাও বিপদ তোমাদেরই দিক থেকে এসেছে তোমাদের কারণে এসেছে আর কারো কারণে নয় আল্লাহর কারণে নয় শয়তানের কারণে নয় অন্য কোনো শত্রুর কারণে নয় বিপদটা আগে তোমাদের ভিতর থেকে তৈরি হয়েছে তোমাদের থেকে হয়ে গেলে এটা কারো না কারো মাধ্যমে তোমাদের উপর আসবেই সুরআরান একশো পঁয়ষট্টি নম্বর আয়াত নবীজি যে পাহাড়ের উপরে পঞ্চাশ জন তীর দাসকে বসিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যদি দেখো পাখিরা আমাদেরকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাচ্ছে অথবা যদি দেখো আমরা একেবারে বিজয়ী হয়ে গেছি কাফেররা পালাচ্ছে সর্বাবস্থায় এই জায়গা ত্যাগ করতে পারব না পঞ্চাশ জন এখানে রেখেছি এখানেই তোমাদের থাকতে হবে কিন্তু সেই পঞ্চাশ জনের চল্লিশ জন যুদ্ধের এক পর্যায়ে যখন কাফেররা পরাস্ত হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম তাঁর সাহাবিরা বিজয়ী হলেন তারা এই নির্দেশ ভুলে গেল তারা গণিমতের লোভে সেদিকে ছুটলেন আর ওই সুযোগে ওই ফাঁকা পয়েন্টে কাকেরা ঢুকে মুসলিমদের উপরে তাহলে এই বিপদটা কারো দোষ নয় এই কথাই সুরান মা সোহাবা কামিন যত সুখ শান্তি মজা নেয়ামত বরকত রহমত তোমার জীবনে আসে সেটা আসছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন তোমাকে আর কারো কারণে তোমাকে এটা বুঝতে হবে ইউনিসাল্লাম মাছের পেটে পড়েছিলেন কেন আল্লাহ নির্দেশ তিনি বাদ দিয়ে পালিয়ে চলে গিয়েছিলেন ওদেরকে ছেড়ে এজন্য সমুদ্রে পার হতে পারলেন না সমুদ্রে তাকে পড়তে হল সেখানে তিমি মাসের পেটে তিনি চলে গেলেন সেটা একটা ভুলের কারণেই হয়েছে মানব জীবনের যত বিপদ আসে মানুষ নিজে দায়ী এই কথাটি সুনাল কাসা ষাট নম্বর আয়তাল্লাহ বলেছেন ওমা রব্বুকে তোমার রব কোন জনপতকে ধ্বংস করেন না যাবত মূল জনপদে একজন নুহের জাতির উপরে মহাপ্লাবন কেন চেপে বসেছিল বলুন তো সাড়ে নয়শো বছর নুহ আল ইসালাম তাদেরকে বুঝালেন তারা না। তারা শেরিক করলো তারা মূর্তি পূজা করলো আল্লাহকে এবাদত না দিয়ে মূর্তিগুলোকে এবাদত দিল তাদেরই অপকর্মের কারণে শিরকের কারণে আল্লাহ আল্লাহলা রাগান্বিত হয়ে শেষ পর্যন্ত মহা প্লাবনে তাদেরকে তলিয়ে দিলেন জুলুম কে করেছে আল্লাহ করেছেন কিছুতেই নয় তাদেরই জুলুম তাদেরই অন্যায় তাদেরই পাপাচারের শাস্তি তাদেরকে পেতে হয়েছে সুর আরমের একচল্লিশ নম্বর আয়তে একই তথ্য মূলনীতি আল্লাহ ঘোষণা করেছেন জোহার আল ফসাদফিল বারি কেন তাদেরকে কিছু শাস্তি আস্বাদন করিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে মানুষের হাতের কামায়ের কারণে এই বিপদ আসে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই একটি বিরতির বিরতি শেষে আবারও ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষার পালা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 বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের সম্মুখে যে আয়াতটি পড়েছিলাম আর রোমের একচল্লিশ নম্বর আয়াত স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে মানুষের কর্মের কারণে আসলে মানব জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে যত বিপদ আসে প্রত্যেকটা বিপদের জন্য মহাপ্লাবন কেন চেপে বসেছিল বলুন তো সাড়ে নয়শো বছর নুহ আল ইসাল্লাম তাদেরকে বুঝালেন তারা বুঝল না তারা শেরিক করলো তারা মূর্তি পূজা করলো আল্লাহকে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 কেন তাদেরকে কিছু শাস্তি আস্বাদন করিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে আজকে ওজন স্তর ফেটে যাচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি ফিতিপীতে নেমে এসে ক্যান্সারের মহামারী হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আকাশ নিচ্ছি সে বায়ুমন্ডল আল্লাহ সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা সে কার্বন নিঃসরণ করতে করতে সীমা লঙ্ঘন করে আমরাই সেখানে ফাটল সৃষ্টি করেছি যার ফলে অতি বেগুনি রশ্মি ঢুকে আলট্রাভায়োলেট রে ঢুকে আমাদের ক্যান্সারের উপকরণ তৈরি হচ্ছে দোসকার আল্লাহর মানুষের এত লোভ তো ভালো নয় এত শিল্পের তো প্রয়োজন নেই এত ভোগ বিলাস সামগ্রীতে প্রয়োজন নেই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এখানে ক্ষণস্থায়ী সামগ্রীর প্রয়োজন ছিল প্রিয় ভাই বোনেরা আমরা পৃথিবীর বায়ুমণ্ডলকে উষ্ণ করে দিয়েছি এক জাতি আরেক জাতিকে মরার জন্য। এমন সব অস্ত্র বায়ুমণ্ডলে প্রয়োগ করেছি এক পরাশক্তি আরেক পরাশক্তিকে মরার জন্যে কৃত্রিম সব অস্ত্র প্রয়োগ করে সূর্যের তাপ রোদের তাপ বাড়িয়ে দিয়েছে যে ওই দেশের মানুষেরা রৌদ্র তাপে ক্ষতিগ্রস্ত হোক তাপ বেড়ে তারা মরে যাক সেই অস্ত্র প্রয়োগ করে বায়ুমন্ডলের রৌদ্র তাপ বাড়িয়ে আজকে আমরা বলছি ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে আল্লাহ তো বাড়াননি আল্লাহ তো এই পৃথিবীকে একটি সুন্দর বসুন্ধরা হিসাবে সৃষ্টি করেছেন আমরা তাতে বেঁচে যেতে পারি আলাতে বলে দিয়েছেন বায়ুমন্ডলে এমন অস্ত্র প্রয়োগ করলো যে সূর্যের তাপ রোদের তাপ বেড়ে গেল সে তাপ বেড়ে অ্যান্টারকটিক মহাদেশের বরফ গলে আজকে পৃথিবীর কত দেশ কত নগর শহর পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আল্লা বলেছেন জহার আল ফাঁসাদী কেন এসছে কোন স্বামী স্ত্রীর ঘরে তো এইডস মহামারী ঢুকে নাই যারা পবিত্র পারিবারিক জীবন বাদ দিয়ে অন্যায় অনাচার ব্যবিচার ব্যবচারের জীবন যাপন করে তাদের ওখানে এইডস লজ্জাস্থানকে হেফাজত করতে ওদেরকে বলো জাহালিকে আসকে আলহম যদি দৃষ্টি অবনমিত রাখে নিজের যৌবনকে যদি সুরক্ষিত রাখে যত্র তত্র যৌনাছান না করে জাহালি কি আসকা এটা তাদের জীবনকে বৃদ্ধি করবে যৌবনকে বৃদ্ধি করবে তার অন্যকে আরো বেশি ইনজয় করার বৈধ পথে ইনজয় করার সুযোগ এনে দেবে বিশুদ্ধ করবে আনন্দ এনে দেবে জীবনকে সাদময় করে দেবে আল্লাহর কোরআন কি আল্লাহ বলেননি এটা প্রিয় ভাই বোনেরা জীবনের শুরু অংশে অনেক তরুণ তরুণী বলগাহীন জীবন সুখ ভোগ বিলাসিতায় ভাসিয়ে দেয় গা শেষ পর্যন্ত কয়েক বছর পরে বৃদ্ধ হয়ে যায় আমি জাপানের একটা পরিসংখ্যান পত্রিকায় পড়েছি তারা পরিসংখ্যান করেছে তাদের দেশে বৃদ্ধের সংখ্যা বেশি না যুবকের সংখ্যা বেশি গণনা করে তারা দেখলো বৃদ্ধ আর বৃদ্ধার সংখ্যা বেশি কিন্তু দেখে হাসি পেল যখন বৃদ্ধ আর বৃদ্ধার বয়সটা দেখলাম বৃদ্ধের বয়স হলো কত তেইশ বছর বাইশ বছর মানে 22 তেইশ বছরই বুড়ো বুড়ো বুড়ি করতে গিয়ে। চার আল্লাহটা মোবাইল আট ১০টা ছেলে মেয়ের সাথে সম্পর্ক রাত দিন শুধু সেই চিন্তা যে যৌবন লাস্টিং করতো ৫০ বছর সেটা ক্ষয় হয়ে গেছে মাত্র আট দশ বছরে বিপদ মানুষ নিজেই ডেকে আনে পৃথিবীর কত জাতি হারিয়ে গেছে ইতিহাস থেকে আজ জাতি তারা ইতিহাস থেকে হারিয়ে গেছে চল্লিশ মিটার বালির নিচে গোটা শহর তলিয়ে গেছে কেন প্রিয় ভাই বোনেরা ব্যক্তি জীবনে মানুষ কত রোগ কত সমস্যায় ভোগে কিন্তু সে যদি তার জীবন ইতিহাস খুঁজে বের করে তাহলে দেখবে যে তার জীবনে এই ভুল সেই ভুল কত অন্যায় সে করেছে তারই ফলশ্রুতি তার শারীরিক এই দুরবস্থা তৈরি হয়েছে সে খুঁজে পাবে আসলে মানুষের অপরাধের কারণেই মানুষ ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ বান্দারা তোমাদের আমল ছাড়ার কিছু নেই সুপরিণতি মন্দ পরিণতি তোমাদের আমলের কারণে কর্মের কারণেই হবে তোমাদের আমলগুলো গুলো আমি গণনা করে রাখছি তারপর এর ফলাফল তোমাদেরকে পরিপূর্ণ ভাবে দেবো যে ব্যক্তি ভালো পরিণতি পাবে তার উচিত আল্লাহর প্রশংসা করা অহংকার না করা আর যে ব্যক্তি মন্দ পরিণতি পেলো সে তার নিজেকে যাতে মালামত করে ভৎস করে প্রিয় ভাই বোনেরা এই জন্যই রসুল্লাহ ফারদোয়াটি শিখিয়েছেন সেখানে কি বলা আছে দোষ কার আল্লাহর দোষ কোন অন্য মানুষের যে পড়েছি ছাড়া কোনো মাহবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আবদুক আমি আপনার গোলাম আমি যেই পাপাচার করেছি সেগুলোর অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই কি বলা হলো আমি পাপাচার করেছি এখন যে পাপাচারে অনিষ্ট আসতে পারে সেটা থেকে আমি আপনার আশ্রয় চাই আবু উলাকা বেদিকে আলাইয়া আপনি যে আমাকে নিয়ামত দিয়েছেন কিছু দোষ এমনও আছে যেটা অতীতের মুরব্বীরা করেছেন সেটার ভুক্তভোগী আমরা হয়ে চলেছি এখন প্রশ্ন করতে পারেন তাহলে দোষ করলো তারা আর আমরা কেন ভুক্তভোগী হলাম হ্যাঁ আপনারা ভুক্তভোগী জন্য হবেন যে আপনারা তাদের থেকে অংশ নিতে হয় ওজান আল্লাহ মারা গেলেন একশো বছর ছিলেন মৃত্যুর অবস্থায় কিন্তু তার খাদ্য পানীয় যেমন ছিল তেমনই ছিল নষ্ট হয়নি অঞ্জলি অসার চান না সুরাল বকার আল্লাহ বলছেন তুমি দেখো তোমার খাদ্য তোমার পানিও এখনও হাজামাজা হয়নি বাসিও হয়নি আগের যুগে মানুষ কোন তরকারি পাক করে একশো বছর রেখে দিতে পারত নষ্ট হতো না কিন্তু এখন তো একদিনও থাকে না কেন ওই পানি ইসরা যে তারা মান্না ও সালোয়া স্টক করেছিল তখন আল্লাহ তালা খাদ্যের মধ্যে পছন্দ ধরিয়ে দিয়েছিলেন সেই পছন্দ কেমত পর্যন্ত চলবে এটা না হলে তো ফ্রিজ বানাবার কোনো দরকার হতো না কিন্তু মানুষের দোষেই মানুষ ক্ষতিগ্রস্ত হয় দেখুন করার জন্য রাসুল্লাহ এমন একটি দোয়া শিখান যে দোয়াটি আমি আমার সালাতের মধ্যে আল্লাহর কাছে জানাবো নবীজি বললেন আবুবকা তুমি বলো আল্লাহ করেছি। মাকফিরতিনিয় ভাই বোনেরা আসলে আমরা সবাই জালিম কম বেশ সবাই নিজের নফসের উপরে অস্তিত্বের উপরে জুলুম করে চলেছি এজন্য সর্বদাই ইস্তেকফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমাদের কর্তব্য যে বিপদে আমাদের জীবনে আসুক না কেন খুঁজলে দেখব যে আমাদের এই কারো না কারো পাপের ফসল সামাজিকভাবে যখন অন্যায় হয় আর অন্যায় নিষেধ করা না হয় তখন বিপদটা যে আসে সবার উপরে আসে আর নিষেধ থাকলে আসে না যাই হোক গুনার কারণে পেলাম আল্লাহ আমাদেরকে এই সত্য বুঝে গুনা থেকে আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া দান করুন আসসালাম जकत पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंगाउंट नंबर शून्य मानवतार समाधान সকল দর্শক বৃন্দকে জানাই ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অসন্তুষ্ট।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 शुभ परिणती आज रत आठ टुन सम्प्रचार सकाल साढ़े छंग